হজরত আবু হুরেরা রাদিয়াল্লাহু তালাহু থেকে বর্ণিত রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যখন রমজান আসে তখন বেহেস্তের দরজা খুলে দেওয়া হয় দুজগের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকড় পরানো হয় রাসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন প্রত্যেক জিনিসের জাকাত বা পরিশুদ্ধি আছে শরীয়তের পরিশুদ্ধি হচ্ছে রোজা रोजा रोजा शबर मु जतो आलीमा मुझे फैल मने जाशे उठे रम जनिर चादमाशे उठे से रमजानी रिचाद मा मु मने जामा মুছে ফেলি চাঁদমাঁদমামা একটি বছর পর আবার এলো মা রমজান রহমত বরকত ভরে দিলেন আল্লা মেহের বান একটি বছর পর আবার এলো জান রহমত বরকত ভরে দিলেন উঠেছে রমজানেরি চাঁদমামা ও আকাশে উঠেছে রমজানেরি চাঁদমা মুছে ফেল মনে যত আছে কালিমা। মুছে ফেল মনে কালী মা রমজানি রিচাঁদমা এই মাসে তে না যত পাবে কত পাপি মুসলমান ক্ষমার দরজা খোলা থাকবে মা করিবে আল্লা মোহন মুসলমান ক্ষমার দরজা খোলা থাকবে মাফ করিবে আল্লা মোহন দু হাত তুলে চোখের জলে দুহাত তুলে চোখের জলে খুদার কাছে ক্ষমা ও আকাশে উঠেছে রমজানির জানি রিচাঁদমামা ও আকাশে উঠেছে রমজানি রিচাঁদমামা মুছে ফেলো মনে যাতো আছে কালী মা মুছে ফেল মনে যাত আছে কালী মা আকাশে উঠেছে আকাশে উঠেছনে মামা ও আকাশে উঠেছে রাম জানে চাঁদ মামা ও আকাশে উঠেছে রমজানের জানে মামা ও আকাশে উঠেছে উঠেছি